পঞ্চদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ফলহরিণী পূজা ও বিদ্যাসুন্দরের যাত্রা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ অধর হরি অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বেলা এগারোটা আছে। রাখাল মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন গত রাত্রে ফলহারিণী কালীপূজা হইয়া গিয়াছে সেই উৎসব উপলক্ষে নাটমন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে বিদ্যা সুন্দরের যাত্রা শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও আছেন। যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন আজ শনিবার ১২ই জ্যৈষ্ঠ চব্বিশে মে আঠেরশ খ্রিস্টাব্দ অমাবস্যা যে গৌরবর্ণ ছুকরাটি বিদ্যা সাজিয়াছিলেন তিনি সুন্দর অভিনয় করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তাঁহার সহিত আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন ভক্তগণ আগ্রহের সহিত সমস্ত শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ বিদ্যা অভিনেতার প্রতি তোমার অভিনয়টি বেশ হয়েছে যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয় সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শিখো সেই রূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয় পূজা জপ ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয় তোমার কি বিবাহ হয়েছে ছেলেপুলে বিদ্যা আজ্ঞা একটি কন্যা গত আরও একটি সন্তান হয়েছে শ্রীরামকৃষ্ণ এর মধ্যে হলো গেল তোমারই কম বয়স বলে সাজ সকালে ভাতার মোল কাঁদব কত রাত সকলের হাস্য সংসারে সুখ তো দেখছ যেমন আমরা, কেবল আটি আর চামড়া খেলে হয় অম্লসুল যাত্রাওয়ালার কাজ করছো তাবেশ। কিন্তু বড় যন্ত্রণা এখন কম বয়স তাই গোলগাল চেহারা তারপর সব তুবড়ে যাবে যাত্রাওয়ালারা প্রায় ওই হয় গাল পেটমোটা হাতে তাগা সকলের হাস্য আমি কেন বিদ্যা সুন্দর শুনলাম দেখলাম তাল মান গান বেশ তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণই ওই যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন বিদ্যা আজ্ঞা কাম আর কামনা তফাৎ কি শ্রীরামকৃষ্ণ কাম যেন গাছের মূল কামনা যেন ডালপালা এই কাম ক্রোধ লোভ ইত্যাদি ছয় রিপু একেবারে তো যাবে না তাই ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে যদি কামনা করতে হয় লোভ করতে হয় তবে ঈশ্বরে ভক্তি কামনা করতে হয় আর তাঁকে পাবার লোভ করতে হয় যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয় অহংকার করতে হয় তাহলে আমি ঈশ্বরের দাস ঈশ্বরের সন্তান এই বলে মত অহংকার করতে হয় সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয় এই দেখো না ছেলে হয়েছে যাত্রা করা হচ্ছে এইসব নানা কাজে ঈশ্বরতে মনের যোগ হয় না ভোক থাকলেই যোগ কমে যায় ভোক থাকলেই আবার জ্বালা শ্রীমদ্ভাগবতে আছে অবধুত চিলকে চব্বিশ গুরুর মধ্যে একজন করেছিল চিলের মুখে মাছ ছিল তাই হাজার কাক তাকে ঘিরে ফেললে যেদিকে চিল মাছ মুখে যায় সেই দিকে কাকগুলো পিছনে পিছনে কা করতে করতে যায় যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল তখন যত কাক মাছের দিকে গেল চিলের দিকে আর গেল না মাছ অর্থাৎ ভোগের বস্তু কাকগুলো ভাবনা চিন্তা যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি আবার দেখো অর্থই আবার অনর্থ হয় তোমরা ভাই ভাই বেশ আছো কিন্তু ভাইয়ে ভাইয়ে হিসেবে নিয়ে গোল হয় কুকুররা গা চাটাচাটি করছে পরস্পর বেশ ভাব কিন্তু গৃহস্থ যদি ভাত দুটি ফেলে দেয় তাহলে পরস্পর কামড়াকামড়ি করবে মাঝে মাঝে এখানে আসবে মাস্টার প্রভৃতিকে দেখাইয়া এরা আসেন রবিবার কিংবা অন্য ছুটিতে আসেন বিদ্যা আমাদের রবিবার তিন মাস শ্রাবণ ভাদ্র আর পৌষ বর্ষা আর ধান কাটার সময় আজ্ঞা আপনার কাছে আসবো সে আমাদের ভাগ্য দক্ষিণেশ্বরে আসবার সময় দুজনের কথা শুনেছিলাম আপনার আর জ্ঞানার নবের শ্রীরামকৃষ্ণ ভাইদের সঙ্গে মিল হয়ে থাকবে মিল থাকলেই দেখতে শুনতে সব ভালো যাত্রাতে দেখো নাই চারজন গান গাইছে কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে যাত্রা ভেঙে যায় বিদ্যা জালের নিচে অনেক পাখি পড়েছে যদি একসঙ্গে চেষ্টা করে এক একদিকে জলটা নিয়ে যায় তাহলে অনেকটা রক্ষা হয় কিন্তু নানা দিকে যদি নানান পাখি উড়বার চেষ্টা করে তাহলে হয় না যাত্রাতেও দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে শ্রীরামকৃষ্ণ সংসার করবে অথচ মাথায় কলসি ঠিক রাখবে অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে আমি চাণকে পল্টনের সিপাইদিগকে বলেছিলাম তোমরা সংসারের কাজ করবে কিন্তু কালরূপ অর্থাৎ মৃত্যুরূপ ঢেকি হাতে পড়বে এটি হুঁশরেখো ও দেশে ছুতরদের মেয়েরা ঢেকি দিয়ে চিড়ে কাড়ে। একজন পা দিয়ে ঢেকি টেপে আরেকজন নেড়ে চিড়ে দেয় সে হুঁশ রাখে যাতে ঢেঁকির মুসলটা হাতের উপর না পড়ে এদিকে ছেলেকে মাই দেয় আরেক হাতে ভিজে ধান খোলায় ভেজে লয় আবার খদ্দের সঙ্গে কথা করছে তোমার কাছে এত বাকি পাওনা আছে দিয়ে যেও ঈশ্বরতে মন রেখে তেমনি সংসারে নানা কাজ করতে পারো কিন্তু অভ্যাস যাই আর হুঁশিয়ার হওয়া চাই তবে দুদিক রাখা হয় বিদ্যা আজ্ঞা আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি শ্রীরামকৃষ্ণ প্রমাণ ঈশ্বরকে দেখা যায় তপস্যা করলে তাঁর কৃপায় ঈশ্বর দর্শন হয় ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন সায়েন্সে ঈশ্বর তত্ত্ব জানা যায় না তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশলে এই হয় আর ওটার সঙ্গে এটা মিশলে এই হয় এই সব ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায় তাই এ বুদ্ধির দ্বারা এসব বুঝা যায় না সাধু সঙ্গ করতে হয় বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নাড়ি টেপা শেখা যায় বিদ্যা আজ্ঞা এইবার বুঝেছি শ্রীরামকৃষ্ণ তপস্যা চাই তবে বস্তু লাভ হবে শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না সিদ্ধি খেতে হয় ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না পাঁচ বৎসরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা বোঝানো যায় না বিদ্যা শ্রীরামকৃষ্ণের প্রতি আজ্ঞে আত্মদর্শন কী উপায়ে হতে পারে এই সময়ে রাখাল ঘরের মধ্যে আহার করিতে বসিতেছেন কিন্তু অনেকে ঘরে আছেন বলিয়া ইতস্তত করিতেছেন ঠাকুর আজকাল রাখালকে গোপালের ভাবে পালন করিতেছেন ঠিক যেমন মা যশোদার বাৎসল্য ভাব শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি খানারে এ রান্না হয় উঠে দাঁড়াক একজন ভক্ত প্রতি রাখালের জন্য বরফ রাখো রাখালের প্রতি বোন হুগলি তুই আবার যাবি রৌদ্রে যাস নি রাখালহার করিতে বসিলেন ঠাকুর আবার বিদ্যা অভিনেতা যাত্রাওয়ালা ছোকরাটির সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বিদ্যার প্রতি তোমরা সকলে ঠাকুরবাড়িতে প্রসাদ পেলে না কেন এখানে খেলেই হতো বিদ্যা আজ্ঞা সবাইয়ের মত তো সমান নয় তাই আলাদা রান্নাবান্না হচ্ছে সকলে অতিথিশালায় খেতে চায় না রাখাল খাইতে বসিয়াছেন ঠাকুর ভক্ত সঙ্গে বারান্দায় বসিয়া আবার কথা কহিতেছেন